আলহামদুলিল্লা রাত উদ্যোগে আয়োজিত আজকের মোবারক ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি পদুয়া হেমায়তুল ইসলাম সম্মানিত প্রধান পরিচালক আলামা মৌলানা সর্বর কামাল আজিজ সাহাব দামদ জাল শিহাম দিনদার মুম আতীল রসুল আল্লাহ বলেন আল্লাহর হুকুম মানি চলো রসুলের তরিকে ধরো মানি চলো মা বলেন যে সমস্ত আলেমরা গবেষণা করেন ইসলাম আছে এ সমস্ত আলমদের কথা মানি চলো হকানে আলমদের তরিকা ধরো তাহলে বাধা থাকবে না ইকবাল বলেন নেককার মানুষের পথ না ধরলে জীবন শেষ পুরাণ শরীফ আল্লাহ তালা বলেন যারা ইস্তমবাদ করতে পারে তাদের সাথে উঠা বসা করো তাহলে জান্নাতি ঢুকতে পারবে হাজরত রহমতুল্লাহ মারেফুল কোরআন লিখেছেন আল্লা সাথে সম্পর্ক না থাকলে জন্নত পাওয়া যাবে না আসমান থেকে বছরের প্রথম বৃষ্টি যখন দুনিয়াতে নামে এপ্রিল মাসে নামে মে মাসে নামে ফার্স্ট মনসুন আকাশের প্রথম বৃষ্টিবিন্দু বিন্দু এ নিসা আল্লাহ ইকবাল বলেন সমুদ্রের কোটি কোটি ঝিনুক মুখ আসমানে প্রথম বৃষ্টি হয়ে যায় মুক্তা পার কোটি টাকা দাম কেউ যদি বলে আমি আকাশের বৃষ্টির ফোঁটা বৃষ্টি আমি ঝিনুকের প্যান্টে ঢুকবো কেন আমি বাইরে তাকি তো বাইরে যদি থাকে সমুদ্রের পানি হসা পানি যাবে আর নেই বন্তা নেহি দোহার আল্লাহরিদের সাথে উঠা করলে বৃষ্টির ফোটা মুক্তাতে পরিণত হয় আর যদি বাইরে থাকে আল্লা সাথে আমাদের সম্পর্ক করতে হবে কোন বান্দার উপর যদি আল্লাহ রাজি থাকেন তাহলে তার দুনিয়া কামে আখারে তো কামে যাবি আল্লাহর উপর যদি কোনো মাল নারাজ হয়ে যান দুনিয়া তার শক্তি সামর্থ্য আমরা এমন মুসলমান আমাদের কোরআন সাহেবের কোন তাফসিল নাই আলমাদের বাদ দিলে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা বাংলা পড়তে পারি মিনিমাম কমপক্ষে তাদের ঘরে মাহিফুল কোরআন মুফতি শফি সাহেবের একখণ্ড ফিজাল আল কোরআন আছে বাইতে আমার কাছে দশ বারোটা তফসির আছে আমার গাড়িতে আছে তফসির তফসির এ ঘরে বসে পড়ার টাইম নেই কবির লিখিছেন পনেরো খন্ড বুড়া হালে আল্লা রে বলছেন আল্লাহ হায়াত তো শেষ হয়ে গেল জীবন শেষ হয়ে গেল পনেরো খন্ড কোরআন জীবনের যে মূল্যবান সময় নষ্ট করেছি এটা যদি কাজে লাগাইতে পারতাম তফসের কবির তিরিশ খন্ড লিখতে পারতাম গুফ্তা ফখর উদ্দিন রাজি হসরাতাম জীবনকে আমরা কাজে লাগাতে পারি নাই এখন দুনিয়া থেকে বিদায় হওয়ার টাইম পৃথিবীর বহু মানুষ কম বয়সে মরে গেছে মালিক বাংলাদেশ সরকারের ইসলামিক বিশ্বকোচ বাজারে আছে এত বড় বড় এক খন্ড আ এক খন্ড সরিয়া এক খন্ড আছে তার সোনালি কিরা কিরান বেদায়তুল মুস্তাহিদ ইবলে মালিক তিনি বলছেন আল্লাহ যে হায়াত দিস রাতো কাজে লাগাইছি দিনও কাজে লাগাইছে জীবনের দুটা রাত ছটা পয়তাল্লিশ মালিক বলেন আমি জীবনের কোন রাত কোরআন শরীফ তালাওয়াত হাদিজ শরীফ তালাওয়াত ইসলামী ইসলামী আইন অধ্যয়ন সারা মোতালা আমি জীবনের কোন রাত ঘুমাই নাই কেবল জীবনের দুটা রাত আমি কিতাব পড়তে পারি নাই যে বিবর নতুন বউ আসে তার সাথে পরিচয় করতে হবে পারি নাই জীবনের দুই রাত ছাড়া আমি আর কোনদিন কিতাব পড়া সারা ঘুমাই নাই সোমাহ ইমাম মোহাম্মদ তিনি কালা নালাই না আমাদের উপর নির্ভর করি দেশের মানুষ ঘুমায় আমি মোহাম্মত কি করে ঘুমাই জীবনে তো বড় দাম এখনো যে জীবন আমাদের হাতে আছে আসল জন্য রসুলের তরিকা ধরার জন্য প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাত করেন মুসলমানের প্রতিটি কাজ বিসপিল্লা বলে যদি শুরু হয় আল্লাহ তালা নাজিল হয় কাজ শেষ হবে আলহামদুলিল্লাহ আগামী কাল বস্তু দেখলাম তাহলে আল্লাহ হবে আমরা তো কোনদিন খুলে দেখি নাই সম্মানিত হাজরে আমার কিছু অসুবিধা আল্লাহ বলেন ওই যে পাহাড় দেখা যায় পাহাড়ের নিচে একটা গাছ আছে চিকন চিকন পাতা ওইটার পাতা আনি রস বের করে খাওয়া ভালো হয়ে যাবে মুসা ইসলাম আল্লাহর কথা মতো পাহাড়ের গোড়ায় যাই পাতা হয়ে গেলেন এ বছর তো ব্যারাম বাড়ি গেলো আল্লাহ বলেন গত বছর আমার সাহায্য চাইছো এবছর তুমি আমার তালাস করো নাই এ তুমি আমার তালাশ করো নাই আমার আমার সাহায্য কামনা করো নাই এখন অন্য জিনিস খাইতে হবে মূসা আলাইসলাম তবা করলেন এবং আল্লাহর কথা আমল করলেন প্রতিটি মুহূর্ত হর আন হমহা আমাদের আল্লাহ তালার সাহিত্য চাইতে হবে মদ মানতে হিসার হজরত ঈসা ইসলাম তফসির কবীর ঈসা আলাই ইসলাম একদিন সফর কবরের সময় দেখলো কবরের ভিতরে তাদের চোখ আছে চারটে দুইটা জাহেরি চোখ দুটা চোখ কলমের চোখ আছে দুটা এই দুইটা চোখ দিয়ে আসমানের উপর দেখে তলায় দেখে হজরত ইসা আল্লাহ ইসলাম দেখলেন যে আগুন জ্বলে ঘটনা কি আমার এ বলো আল্লাহ ওহিন করে বলেন এই মানুষ নাফর মান করে নাই আতি রসুল মানেন নাই এই জন্য কবরের ভিতরে শাস্তি বাচ্চা দুনিয়াতে আসছে মা এ বাচ্চাকে বড় করে এক সময় এক বছর দু বছর পাঁচ বছর ছ বছর হইল এ বাচ্চাকে ছ বছর বয়সে আবাদাতে পাঠালো মা আরবিতের করে তার নাম খ্রিস্টানরা পূজা করে জাস্টের অর্চনা করে প্রার্থনা করে তার নাম গির্জা ইহুদিরা যেখানে তাদের হারে রাখে তার নাম সিনা বছর আগে ইরকে টাইগ্রিস নদীর মাঝখানে একটা জায়গা ছিল তার নাম উমুল বেলা মেসোপোটেমিয়া জাতি ছিল সুমের সুমেরীয় জাতি তারা জেগো তার নামের গেছে এর বাপ নাই পেটে থাকতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আরজু আমারে এই তিন বাচ্চাকে আপনি বিসপিল্লা বলি আল্লাহর কালাম শুরু করে দিবেন এটা ওহি ইসলাম আর শাহিম থেকে মসজিদের বারান্দার এই দৃশ্য আমি দেখেছি এই মাসুম বাচ্চা আমার নাম লয় সে বাবারে দেখে নাই তার বাবা কবরের ভিতরে আগুনে জ্বলে এই মাসুম বাচ্চার মুক্তি যখন আমি আমার নামের জিকলামের ভিতরে এই জন্য তুমি ফুলের বাগিচা দেখেছ আল্লাহ রহমত আল্লাহর নামের বরকর আমরা এখন থেকে প্রতিটি কাজ বিস্লা বলে শুরু এই যে মাহফিলা আসছি বিসপেলায় আল্লাহ অনেক দেশ জয় করেছেন তিনি জঙ্গে মা জঙ্গে মুরা একটা শহরের নাম হিরা এটা তিনি দখল করে ফেলেছেন পালায বিতের হার নবী করিম সালামের হাতের সাথে লাগছে এ হাত বরকতময় আল্লাহ রসুল সালাম উপাধি দিচ্ছেন আল্লাহ এই তরমারে জীবনে কোনো দিন কাফের ঘেরাও করে রাখলেন কাফেরদের নেতা আব্দুল শামস একদিন প্রস্তাব পাঠালেন যে আমরা আপনাদের সাথে আপোষ করবো খালিদ বলি বলেন ভালো আসো তো কথা চলছে এই আব্দুল শামস কমান্ডার এই খালিদ ইবলি বলিদ পিছনে কমান্ডার হিন্দি ভারতীয় সাপের বিষ এই সাপের ত্রিয়াক নাই সাপের বিষ পানি কুড়ি দে আপনি তো জয়লাভ করেছেন আমাদের উপর জয়ী আমি তো পরাজিত আপনি যদি আমার এই কোনো চুক্তি করতে বাধ্য করেন আমি এই বিষ মুখ মরে যাবো আমার এই অপমানের চেহারা সৈন্যদের আমি দেখাবো এই জন্য মাঝে মধ্যে দেখি রাখলেন বিষের প্রতি নজর দিই দৃষ্টি দি মুসলিম সেনাপতি সাহাবি রসুল খালিদ ইবনে বলিদ বলেন বিসমুল্লাহমান রাহিম বিসমিল্লা নয় তোমার ধারণা সত্য নয় আমার মওলার যতক্ষণ ইচ্ছা হয় নাই ততক্ষণ আমার মৃত্যু হবে না তিনটা বাড়ি দিলেন সবসবির মুহূর্তের ভিতরে বিষ হয়ে গেল পানি কেবল কপাল দি কপাল দু চারটা হয়েছে মাত্র দু গাম আল্লাহ নামের পরে বিষ্ম হয়ে গেছে পানি আব্দুল হুজুর আপনাদের সাথে বরকত নাই আমাদের দেখতে ভালো মানুষের মতো মনে হয় আমাদের চেহারা আমাদের সুরজ আমাদের সকল আমাদের আমাদের হজা খাতা আমাদের অবয়ব মনে হয় আসলে ভিতরে আমরা ডাকাত ডাকাত দরবেশের পোশাক লয় বাজারে হাটে বেসিকালি ডাকাত পোশাক দরবেশ পোশাক মুসার ইসলামের উস্তাদ নাম খিজির আলাই ইসলাম লেবাসে মে পেরতে হ্যাঁ হাজার ও আমাদেরকে ইনার সেল ভিতরে যেটা আছে জমি এটাকে এই সমস্ত মাদ্রাসায় আল্লাহ তৈরি হয় এবং এই সমস্ত মাদ্রাসা কোন সন্ত্রাস নাই কোন জঙ্গি নাই সন্ত্রাসী নাই জঙ্গি নাই মিলিটেন নাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 4৫ বছরে কোন রক্ত হক সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে কমই মাদ্রাসায় আসলে কোন জঙ্গি নাই এগুলো বুদ্ধিজীবীরা বাইর করছে আমি তো সাংবাদিক যা আমরা স্বাগত জানাই শকুন জঙ্গলের বাহাই জমিনের বাঘবান লোক কুত্তা হয় না জানো গ্রস্ত হয় বিকালবেলা আসার সময় দেখে যে জোয়ার জন্তু পানির তলে চলি আল্লাহ এভাবে মানুষও মরি নদীর কিনারে মাছা খায় পশু পশু খায় জানোয়ারে খায় কত কত জানোয়ারের পেটে যায় একদিন তুমি সবগুলোকে জীবিত করবে একথা আমার বিশ্বাস আছে তবে আমি দেখতে চাই আমি যে মরারে জীবিত করতে পারি ইব্রাহিম আল ইসলাম বলেন বলা খোদা একসবাদ বিশ্বাস আছে আপনি মরারে জীবিত করতে পারেন বলা কলবি আমার কলিজা ঠান্ডা হওয়ার জন্য আমি নিজের চোখে দেখতে চাই আল্লাহ তুমি মরারি জিবৃত করতে পারো এটা হকিফ কোরআন শরীফের ভিতরে চারটা পাখির কথা আছে চারটে কি এক ধরনের পাখি নাকি চারটা সাত ধরনের পাখি এ বনানা নাই এটা আসে সিরে ইন্দোকে সিঁড়ে আছে চারটে সাত ধরনের পাখি মরক কাক বাচ্চা মা বাচ্চারে লইয়া আসে আদার হাই আরব দেশে যারা ওট চালায় তারা হুদহ হুদহ বলে ওট ও দৌড়ে আসে ঘোড়ার আওয়াজের নাম রেশারে টুকরে করো এরপরে জবাই করে দিল ইব্রাহিম আলহ ইসলাম কিছু দিনে এই ফাঁকিরে লালন পালন করিলো যাতে ইব্রাহিম আল ইসলামের আওয়াজ বুঝে আওয়াজ শুনে তারপর তারপরে জবাই করে দিল माता आल्ला तेले बजे तफस बिराट एक फ्राइंग बुनी फिले बलक टालक सह नारी बुरी सह বুনা গোস্ত সাত প্যাকেট করি এখানে ওখানে ওখানে রাখিয়ে আসলো এক প্যাকেটের ভিতরে মুরগির ট্যাঙ্ক আর প্যাকেটের ভিতরে কবুতরের কলি দেয়া মুহুর্তের ভিতরে এই পাখি উড়ি তোমার কাছে চলে আসবে ইব্রাহিম আলাইসলাম পাহাড়ের উপরে রাখি নিচে আসলেন আসি ডাক দিলেন হে মোরক আসো ভিতরে পাহাড় থেকে ট্যাঙ্ক ওই পাহাড় থেকে কলিজিয়া পাহাড় থেকে গিলিয়া ওই পাহাড় থেকে জোড়া লাগিয়েছে কোরআন শহীদ তারপর পাহাড় থেকে হাঁটি হাঁটি ইব্রাহিম আল ইসলামের সামনে আসছে ইয়া তিন এক সাজিয়ার আসি মাতা নাই মাতাতে ইব্রাহিমের হাতে ইসলাম মোরগ এর মাথাটা লই কবুতরে গদ্দার সাথে লাগাই দিয়েছে জোরাল হয় না কবুতরের কল্যাণ যখন কবুতরের গাড়ির সাথে লাগাই দিল সাথে কবুতরের ভিতরে লাগিয়ে গেল এভাবে শারিটা লাগায়। আমরা ইবাদত করি রসুলের তরিকে পথ ধরি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমরা মানুষ মারা যাওয়ার পরে কবরে যাওয়ার পরে তিন মাসের ভিতরে এই সুন্দর শরীর হাড্ডি থেকে গোস্ত গুলো পরে না। স্কাল্প এটাও কিছুদিন পরে হয়ে যায়। তারপর আল্লাহ আমাদেরকে জীবিত করবেন কিছু ন্যাকার বান্ধা আছে যারা কবরে যাওয়ার পরে কেম পর্যন্ত যেভাবে দাফন করছেন কবরের ভিতরে সেভাবে থাকবে সোবাহান্লাহ বলেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ইরাকের একটা শহরের নাম বসরা কি নাম বসরা বসরা নদীর কিদারে অনার দফন করা হয়েছে চল্লিশ বছর শেষ নদীর ভিতরে বছরের একদর বেশ স্বপ্নে দেখলো তলহা আসি বলেন ভাই হাব আমার কবরের ভিতরে পানি ঢুকেছে আমারে তুলি শেষের দিন সকালবেলা গুম থেকে উঠি তিনি বসরা গেলেন প্রেসিডেন্ট হাউস রাজপ্রাস ওখানে যাই ইবলে আব্বাস কাননার বসরার ভাইস প্রেসিডেন্ট ইমিন আব্বাস হুজুর গত তিন সত্য কিনা আপনি নাকি সিদ্ধ করি পুলিশ পাঠাই বাতিটা চেক করে আসবেন যদি সত্যিকার ভিতরে তিনি থাকেন তাহলে ওনারে তুলি শুকনা কবরস্থানে দাফন করে দেওয়ার জন্য আমি অনুরোধ করি টাকা দিই শুকনাটা কবরস্থান সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে জুমান নামাজের পরে দল দলে লোক বসরা নদীর কিনারে যায়। কবরের উপরে ডাকনা খুলি ফেললেন আমার ডাকনা খুলি দেখা গেল চল্লিশ বছর আগে যা দাপন করা গেল। বাম হাতে কাফরের কাপড় থেকে পানি পড়ত যারা গেছে তারা গামসা দি পানি এভাবে মুছে ফেললেন बुजिए रंग परिवर्तन हो नस्थान दफन कर दिल हिंदुस्तान कवि नजीर अकबर आवादी बोल उठा बसा कर तौिक दान कर बंदा আমরা আলহামদুলিল্লা শরীফ মাসকাত আসমানে গেছেন সুবহান হারাম ইলাল মসজিদের আকসর আছে আল্লাহ তালার হুকুমে ইসলাম কে লই আওয়াজ রসুল আমার আগে যেন কে জিজ্ঞাসা করলাম জিব্রাইল হাদা আমার আগে আগে যায় পায়ের আওয়াজ শুনি কে শেষ জিব্রাইল জবাব দিল ফাহাদা বেলাল মদিনার মসজিদের মোয়াজিন বেলাল মেয়ার শরীফ থেকে আসি বেলাল রে ডাকি গোলাম আপনারা হাজিরা দেওয়ার মতো কোন আমল আমার নাই তবে জীবনে যতবার আজান দিছি আজানের আগে আজানের পরে সময় থাকলে আজানের আগে সময় কমে গেলে আজানের পরে অজু বানাই দু নফল নামাজ পড়তাম তাহাই যেতুল আল্লাহর ঘর যারা মুসিদ বাঁধি দেওয়ারা আল্লাহর ঘর বাঁধি দে যারা কবর খনন করি দে বানাল্লাহুল আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বাঁধি দেন তাদের বিচার তাদের বাগান তাদের আনহার আমি দেখছি বেশি সুন্দর চারিদিকে ঘেরও বনাব নির্মাণ কৌশল নির্মাণ শৈলী ওয়ান্ডারফুল অসাধারণ সোনা রূপা আমি জিব্রেলকে ডাকি জিজ্ঞাসা করলাম এই সুন্দর বাড়ি দুনিয়ার কন্যা কারবান্দার ভাগ্যবান মানুষের হাদাল হালার এই রাজবাড়ি কার বাইরে সুন্দর বেশি বিচুর কি আছে দেখার জন্য আমার মন মনে আরজু ছিল। আরত্তু মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দেখবো কোন কামড়ায় কিনেছে দরজার জানালা কিরকম পর্দা কিরকম আর আদোলাহ ও আনজোড়াইলাই ফার তো হাইরা তুমি কিছু মনে করিবে বলি আমি ভিতরে ঢুকি নাই আর নাহলে জিব্রাইলকে বলে দরজা খুলে দিত থাকা তোমার অভিমানের কথা বলেন তাহলে আজ রাত সাড়ে বারোটা পর্যন্ত আমরা এই মুবারক মাহফিলে আসি আল্লাহ তালা জানাতে আমাদের জন্য ঘর তৈরি করে দিন আমের সম্মানিতর আরাম যদি জটিল হয় শরীয়তের হাকিম্মান মশলা তিন প্রকার মশালা তিন প্রকার কিছু মাসালা আছে কোন ধরনের অস্পষ্টতা নাই দুর্বুদ্ধ নাই সাদার আলাদা কোন যার কলেজের ভিতরে আল্লাহ তার দাম সাদার উপর কালা কালার উপর সাদা আরবের উপর অনারবের অনারবর আরবের আলাদা ফজিল এখানে কোনো ইমাম মানার দরকার নাই কোন মহিলা যদি জামাই মরি যায় অথবা তালাক প্রাপ্ত হয় কোরআন শরীফ আছে তিন কুরু তার অপেক্ষা করতে হবে কুরু মানে কি কেউ বলে কুরু মানে হাইস নাক দিয়ে যদি সর্দি পরেসিন খাইলে ভালো হয় দুশের পাশে যদি বাহানা হয় মেট্রোজল খাইলে ভালো হয় কিন্তু ফাহারা যদি রক্ত যায় নাক দিয়ে যদি রক্ত যায় রশিদ আহমদ গুগুহি লাগে বেড়াম যদি জটিল হয় বেরাম যদি কঠিন হয় মানুষ সাদে গেছে সৌদি আরব একজন মানুষ চাঁদে যাবে রোজা থাকবে নাই হাদিস লাগবে ইস্তাহ কোরআন হাদিস जमाना तो आविष्कृत होमर जमाना आविष्कृत हो दुनिया माथा किस छोटे এক ঘন্টার জন্য সূর্য দেখা যায় রোজা কিভাবে ইসলাম বিশেষজ্ঞ আলেম যারা জীবন ভক্ষ করে দিয়েছেন একাজের জন্য দু বাংলা বই পড়ে যদি আমরা ফটোয়া দি দেশের মানুষ ঘুমরা হয়ে যাবে যে এরকম করলে এরকম হতে পারে এরকম করলে সারা মুসলিম উম্মত ইমামে আজম আবু হানিফার কাছে ঋণী উই আর ইন্ডিয়া আমরা তার কাছে ঋণি এটার নাম তকলি ডাইক্ট কোরআনের আয়াতিদের দেখাতে হয় আমি আরো একটু ক্লিয়ার করি বাংলাদেশের সংবিধান এত বড় বেশি বড় না বাংলাদেশের সংবিধান এত বড় সংবিধানের ব্যাখ্যা আছে এত বড় সংবিধানের লেখা আছে ছোট্ট কথা এর ব্যাখ্যা করার জন্য সংবিধান বিশেষজ্ঞ লাগে নর্মাল উকিল দিয়ে হবে না নর্মাল উকিল দিয়ে হবে না চিরাং কোর্টের উকিল দিয়ে হবে না হাই কোর্টের অ্যাডভোকেট লাগবে ডক্টর কামাল হোসেন বারিশের আমিরুল ইসলাম ডক্টর শাহদিন মালিক ডক্টর তুহিন jira expert on the constitution of bangladesh tara buje je songbider ekta bolte ki bujano hoyeche qur'an sharif er bhitore chotto ayat hadith sharif er bhitore chotto hadith onek byakha proyojon ami apni eta jawab dite parbo na imam azam abu hanifa imam shafi imam malik imam ahmad ibn hanbal lage thik ki na bolen jug jug dori eta chole ashche ekhon আমরা যদি নতুন কথা বলি মুসলিম উম্মতের ভিতরে তৈরি হতে পারে বিশ্বাখাত আপনারা যারা রমজানে গেছেন দেখছেন ঠিক কিনা বলে হজরতের জমানা থেকে আজ পর্যন্ত হরমাইন মক্কা মদিনায় বিশ্বাত নামাজ হজরতমর এটা চালু করে দিয়েছেন বিশাকাত চালু করে দিচ্ছেন খেবর সাহাবামুদিনায় জীবিত ছিলেন কেউ আপত্তি করেন নাই চৌদ্দশো বছর পরে আসি এখানে আপত্তি উঠছে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে বিপন্ন হয়ে যাবে যারা বলেন যা আমরা ইমাম মানি না তারাও কিন্তু ইমাম মানেন তারা তারা শেখুল ইসলাম আল্লা ইয়ারে মানেন মুরব্বী মানেন তারাও সম্মানিত হাজরিন এই বিষয়ে অনেক বড় বড় কিতাব পটিয়া মাদ্রাসা থেকে আরো বিভিন্ন মাদ্রাসা থেকে বেরিয়েছেন আমরা আজ সকালে মশকাল মোলান আব্দুল হক মুফতি আব্দুল্লাহ সাহেব ছিলেন সকালে যে তকলিদের প্রয়োজন যারা তকলিদ মানে না মজাহাব মানে না এই সমস্ত ওলামায়ামের দলিল দি আমি এটা কিতাব লিখছি আপনার পাবেন আন্দোলনে পাবেন মশালা আছে বিভিন্ন দলা এল দি আমরা এগুলো শিখবো আমরা এগুলো জানবো এবং আল্লাহ আমাদের তফিক আল্লাহ দান করুন কথা শেষ আল্লাহ চাহ আগামীকাল সকাল বেলা আমরা ফজরের নামাজের সাথে সালাম ফিরাই মুখে মুখে বলুন আল্লাহ আল্লাপাতামের আগুন থেকে আপনারা হেফাজত করবেন যাদের মাতার উপর কর্য বেশি তারা যদি এই দোয়া বলেন আল্লাহ ফিনিবি হালা আলী হারামিক ও এই বিয়া যদি পড়েন পাহাড় পরিমাণ কর্জ যদি কাদের মাথার উপর থাকে আল্লাহ পাক এ দোয়ার উপর কর্জ আদায় করে দিবেন সব আল্লাহর কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিস না জানলে মশলা বের করবেন কি করে। এই মাসের আত্মহীদে আমি দুটো আর্টিকেল চেপেছি দুটা আর্টিকেল চেপেছে এই শঙ্কর চৌদ্দে আছে আপনারা পড়ুন করে এগুলো নিয়ে মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল বলেন এক মুসলমান মারি নাফরমান হয়ে যায় না আমরা নাফরমান হয়ে আমরা কাউকে সত্য আনোয়ার কাশ্মীর মতো আলেম হাকিমদ আশরাফ আলী থানবির মত আলেম মৌলানা মজুরানির মতো আলেম আবুল হাসান আলী নদীর মতো আলেম ইমাম মানি গেছেন সব ক্ষেত্রে সেখানে ইমামের মশালা আছে হাজার হাজার মশালা এরকম আছে যুগের পরিবর্তনের কারণে এই স্কলারদের আমরা স্মরণাপন্ন হই হজরত ইমাম আজম আবু হানিভা বলেন যদি সহি হাদিস পাও আমার কথা দেওয়ামে মারি দিবে আমার কথা পাঁচ পয়সার দাম নাইমাম শাহি বলেন ইমাম আজম আবু হানিফা ফেকার ক্ষেত্রে সারা পৃথিবীবাসীকে উপকার করিয়েছেন ফেক হানিফের ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহি পড়ব আল্লা তালা আমাদেরকে তৌফিক দান করব রানুস রবুলা আলমেন পদুয়া মিরপাড়া কথা পরিষদের উদ্দেশ্যে আয়োজিত শরীয়তের বৃত্তি এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন আল্লাহ ইমামে আজম আবু হানিফার মসলাক আবু হানিফার মজাহ आजम आबू हानिफार इलाम गवेषणा मुसलमान घरे घरे पोच रब आलमे आज के मुबारक जलसा के नाजर जरिए बना आल्ला पदुआर मटिर तले लोहागारा चलिए गलत आल्ला तरफ बगिचा बनाई दिए आल्ला লোহাগার জমনির উপরে যত মাদ্রাসা আছে আলিয়া পদ্ধতির মাদ্রাসা কমি পদ্ধতির মাদ্রাসা সমস্ত আমাদের মেম্বার মির মুহিউদ্দিন বাবা অসুস্থ আল্লাহা ওনাকে আজালা কামাল আতা করুন এবং এই সমিতির কমিটির সদস্যদের অনেকে অসুস্থ দান করুন আজিজ সাহেব অসুস্থ আল্লাহ পাক ওনাকে সাফা দান করুন আমাদের লোহাগারের গৌরব মল্লা আব্দুল সালাম সাহেব অসুস্থ অপারেশন আল্লাহ পাক ওনার সাফা দান করুন মোলার জুবানি বাংলাদেশের নাম করা আল্লাহতা ও মুসলমানোগ আল্লাহ পায় আল্লাহ এক হো মুসলিম হরম কে পাশে কে নাই লশার খুদা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক করে দিন রব্বুল্লা আলমিন ইসলামের বিরুদ্ধে এই মুবারিক জলসা আপনি ক্যামত পর্যন্ত জারি ও বাকি রাখুন আল্লাহ